احب الوفاء بشت الصور احب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر احب الوفاء بشت সম্মানিত আজকে আমরা রাসুল সাল্লিসাল্লামের প্রিয় ব্যক্তি জায়দ ইবনে হারে সারাদি আনহু এর জীবনে নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আসুন শুরুতেই জেনে নেই কিভাবে তিনি রাসুল সাল্লি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলেন জায়দ ইবনে হারে সারদি আনহু তিনি যখন ছোট ছিলেন তার বয়স যখন আট বছর তখন তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন পথিমধ্যে হঠাৎ করে কিছু শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ করে বসে এবং তাকে ধরে নিয়ে উকাজের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয় আর ঘটনা ক্রমে ঘটনাক্রমে হজরত খাদিজারাদিয়াল্লাহু আনহাইয়ের ভাতিজা হাকিম ইবনে হিজাম উকাজের বাজার হতে বেশ কয়েকটি গোলাম ক্রয় করে আনে তার মধ্যে জায়দ ইবনে হারেসাও অন্তর্ভুক্ত ছিল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 अतपुर हजरत खादी रसुल्लाह सल्लम विवाह जायदीब नेहारे सल्लाहमर का दिल्ली आठ बचर छोट्ट बालक रसुल्लाह आलहीसल्लम तत्वधने प्रतिपालित होते लागलें रसुलसल्लाह आलहीसल्लामता के खूब आदर स्नेह लालन पालन करते लगलन अपरदी जायदे परिवार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 হারে সাহেব নে সুরাহ একজন আরেকজন হচ্ছেন আমার চাচা কাদাল আলী সাল্লাম বললেন হে জায়েদ তারা তোমাকে নিয়ে যেতে এসেছে তুমি চাইলে তাদের সাথে চলে যেতে পারো আর চাইলে আমার কাছেও থাকতে পারো একথা শুনে ছোট্ট জায়দ নির্দ্বিধায় বলে উঠল হে আমার মনিব আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না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 এবং তারা সন্তুষ্ট চিত্তে জায়দকে রেখে বাড়িতে ফিরে গেল ওই দিনের পর থেকেই লোকেরা জায়দকে জায়দিবনু মোহাম্মদ মুহাম্মাদের পুত্র জায়েদ বলে ডাকতে লাগলো অতপর ইসলাম যখন পালক পুত্রের প্রথাকে রহিত করলো এই আয়াত নাজিল হল উদ ও বা ইহিম তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো তখন থেকে তাকে আবারও জায়দিবনে হারেসা বলে ডাকা হতো जयदीन नेहरि सरदी तला जो सबकि चेये रसुल्लाम के बसेंत्म स्वन सबकिर रसुल्लाम के प्राधान्य दिएतना कत बड़ सौभाग्य अर्जन करतना भलोबेसे जाके सबकि चेय प्राधान्य दिए हम गोटा मानवजात सर्दार मुहम्मदुर रसुल्लाह सल्लाह आलहीसल्लम যাকে গোটা মানব জাতির নিকট রাসুল হিসেবে পাঠানো হয়েছে তখন তিনি জানতেন না যে মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবেন এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে আবারও ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠিত হবে সমগ্র পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে আর তিনিই হবেন সেই ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠার প্রথম ভিত্তিপ্রস্তর এই চিন্তা চিন্তাভাবনাগুলো তখন যায়দের অন্তরে মোটেও ছিল না এভাবেই কয়েক বছর অতিবাহিত হয়ে গেল আর জায়দ নেহারে সারাদ আল্লাহ আনহু হলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম রাসুল সাল্লু আলহ্লামের উপর ইমান রেছিল এই সৌভাগ্যের চেয়ে বড় সৌভাগ্য উত্তম সৌভাগ্য আর কি হতে পারে হজরত জায়দিব নাহারে সারাদ আল্লাহ তালু তিনি যেভাবে রাসুলসল্লা আলী ওসাল্লামকে ভালোবাসতেন ঠিক তেমনি ভাবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামও তাকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন তিনি কোথাও গেলে রাসুল সাল্লু আলী ওসাল্লাম তার পথ পানে চেয়ে থাকতেন তিনি ফিরে এলে তার আগমনে আনন্দিত হতেন তাকে দেখে খুব খুশি হতেন জায়দ রাদি আল্লাহর সাক্ষাতে রাসুল সাল্লিসাল্লাম খুবই আনন্দিত হতেন এমন একটি আনন্দের মুহূর্ত আয়সা রাজি আল্লাহা তুলে ধরেছেন তিনি বলেন একবার একবার্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসলেন রাসুল সাল্ল আলী সাল্লাম সেই সময় ঘরের মাঝে বিবস্ত্র অবস্থায় ছিলেন অর্থাৎ রাসুল সাল্লু আলিহীসাল্লামের নাভি থেকে হাটু পর্যন্ত শুধুমাত্র কাপড় দিয়ে ঢাকা ছিল এমন অবস্থায় যায় দেশে দরজায় আওয়াজ দিলেন রাসুলসাল্লীসাল্লাম যায়দের আওয়াজ শোনা মাত্রই ওই অবস্থাতেই দরজার দিকে ছুটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন আয়সারাদি আল্লাহ তালান্হা বলেন আল্লাহর কসম করে বলছি আমি এই ছাড়া আর কখনোই রাসুলসাল্লীসাল্লামকে বিবস্ত্র অবস্থায় দেখিনি সকল মুসলমানদের নিকট জায়দের প্রতি রাসুল সাল্লিউসাল্লামের ভালোবাসার বিষয়টি প্রসিদ্ধ ছিল তাই সবাই জায়দ রাদি আল্লাহ তালানহুকে হিব্বু রসুলিল্লাহ তথা রাসুল সাল্লু আলিহসাল্লামের প্রিয় ব্যক্তি বলে সম্বোধন করত বিচ্ছেদের মাধ্যমে আল্লাহ তালা তার রাসুলের পরীক্ষা নিতে চাইলেন রাসুল সাল্লি ওসাল্লাম হারিস ওমাই আলাজির দি আল্লাহ তালান হুকে একটি পত্র দিয়ে বস্ত্রার শাসকের নিকট পাঠালেন ওই পত্রে বস্রার শাসককে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল অতপর সেই বার্তাবাহক যখন জর্ডানের পূর্বে অবস্থিত মুতা নামক স্থানে পৌঁছলেন তখন শাসক সুরাহ গাছের আমর তাকে বন্ধী করল এবং তাকে শক্ত করে বেঁধে তার করল এই সংবাদ যখন নিকট শিরচ্ছে তখন রাসুলসাল্লু আলি হোসাল্লামের নিকট এটি খুবই কষ্টদায়ক মনে হলো কেননা ইতিপূর্বে রাসুলসাল্লী হোসাল্লামের আর কোনো বার্তাবাহককে এভাবে হত্যা করা হয়নি তাই রাসুলসাল্লু আলি হোসাল্লাম মুতার যুদ্ধের জন্য তিন হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করলেন আর সেই বাহিনীর সেনাপ্রধান হিসেবে রাসুল সাল্লু আলী ওসাল্লামের প্রিয় ব্যক্তি জায়দ ইবনে হারে সারাদ আল্লাহ আনহুকে নিযুক্ত করলেন রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বললেন এই যুদ্ধে যদি জায়দ আক্রান্ত হয় তাহলে তারপর জাফর ইবনে আবু তালেব সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব যদি আক্রান্ত হয় তাহলে আবদুল্লা ইবনে রওয়াহা সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে আব্দুল্লা ইবনে রওয়াহ যদি আক্রান্ত হয় তাহলে মুসলমানদের মধ্য থেকে তারা যখন জর্ডানের পূর্ব পার্শ্ব অবস্থিত মা স্থানে পৌঁছলেন তখন সংবাদ পেলেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস এক লক্ষ যোদ্ধাকে নিয়ে গসানের শাসক সুরাহ ইবনে আমরকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে এবং তার সাথে আরো এক লক্ষ আরবের মুস্তৃক বাহিনী এসে একত্রিত হয়েছে এবং এই বিশাল বাহিনী মুসলমানদের অদূরেই ছাউনি ফেলেছে মুসলমানরা এই মুহূর্তে কি করবে সে সিদ্ধান্ত নিতে গিয়ে দুই দিন অতিবাহিত হয়ে গেল তাদের মধ্য থেকে কেউ কেউ বলল আমরা রাসুলসল্লাহ আলী ওয়সাল্লামের কাছে বার্তা পাঠাই এবং কাফিরদের সৈন্য সংখ্যার ব্যাপারে রাসুলসল্লিউসাল্লামকে অবগত করি দেখি রাসুল সাল্লিমসাল্লাম আমাদেরকে কি বলেন তখন আব্দুল্লাবিনের রওয়াহা বলে উঠলেন হে আমার জাতি আল্লাহর কসম করে বলছি আমরা কখনোই সংখ্যা শক্তি বা আমাদের আধিক্যের উপর নির্ভর করে যুদ্ধ করি না বরং আমরা এই দিনের জন্য যুদ্ধ করি দিনকে সাথে নিয়ে যুদ্ধ করি সুতরাং তোমরা যার জন্য বের হয়েছ धावित हो आल्ला तला तुम्हारे साथ कल्याणर मद थे एक वादा करजय नए शाह आदा মুসলিম বাহিনীর সকলেই বলে উঠল কাফিরদের অন্তর্ভৃত সন্ত্রস্ত হয়ে গেল রোমানরা হতবাক হয়ে তাকিয়ে রইল হজরত জাহদীবনে হার সারাদিয়ালাহালানহু রাসুল সাল্লাহু আলী সাল্লামের দেয়া কালেমার ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য এমনভাবে যুদ্ধ করলেন ত্যের ইতিহাসে যার কোন উপমা খুঁজে পাওয়া যায় না অবশেষে শত শত বর্ষার আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল তিনি রক্তাক্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়লেন অতপর জাফর ইবনে আবু তালেব কালেমার ঝান্ডাকে সমুন্নত করলেন তিনি সাথে সাথে অতপুর কালেমার ঝাণ্ডাটিকে ধারণ করলেন তিনিও সাথে যুদ্ধ করতে করতে তার উভয় সাথীর সাথে যে মিলিত হলেন অতপর সাহাবাইকেরাম রাজি আল্লাহ আনহুম পরামর্শ করে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহুকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করলেন তিনি ছিলেন ন মুসলিম তিনি বিচক্ষণতার সাথে মুসলিম বাহিনীকে নিয়ে সরে পড়লেন এবং মুসলমানদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন সংবাদ রাসুলস তিনি আলী হাসাল্লাম জায়দের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন বাড়িতে যাওয়া মাত্রই জায়দের মেয়েটি রাসুলসল্লু আলী হোসাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তখন রাসুলসল্লাহ আলী হোসাল্লামও কান্না থামিয়ে रसुल सलिनूल्लम शशब्दे केदे फिलल रसुल्लाम केन्दन कर आलिम इियजन बिहोे प्रियजन कान्ना ये प्रियजन बिरहे प्रियजें कन्ना आल्लाह जायदीब्ने हरस रीअ अल्लाह ताल सन्तु आल्ला